আমরা যে জগ অনুষ্ঠান করছি সেই অনুষ্ঠানে ভুল ছুটি জনিত বহু বৃদ্ধ ঠিক মতো দেখতে পাচ্ছি না যে কি শব্দ স্পষ্ট হচ্ছে না আরো কপি আছে এই ভাগবতে বহু বহুবিধ কি আছে ওই যে কি আমি ঠিক মতো দেখতে পাচ্ছি না বহুবিধে বিঘ্নে বহুবিধ বিঘ্নের সম্ভাবনা চাই আমরা জানি না নিশ্চিত ভাবে চা ফল লাভ করা যাবে কি না ধুমে ধার বিবর্ণা আমাদের দেহকে আপনি শ্রীগোবিন্দির যে যগ্ন প্রজলিত করেছিলেন তা অবশ্যই ধুম এবং এই পূর্ণ ছিল কেননা তাতে অনেক ছিল তাই প্রথম ব্রাহ্মণদে অত্যন্ত অভাব এই প্রকার যজ্ঞ অনুষ্ঠানে যদি একটিও ভুল হয় তাহলে সেই যজ্ঞ অনুষ্ঠান সম্পূর্ণরূপে ব্যর্থ হয় চেয়ে এই প্রকার যজ্ঞেরও কোন ধানে খেঁচে ভালোভাবে লঙ্গল দিয়ে জমি তৈরি করলেও সফল নির্ভর করে বৃষ্টিরূপ এবং তাই আর তার ফল অনিশ্চিত চেনি এই কলিযুগে যজ্ঞ অনুষ্ঠানের এইসব অনিশ্চিত এবং লোক দেখানো যজ্ঞ অনুষ্ঠান করে এই কলিযুগে নাম সংকীর ছাড়া অন্নক্ষন যজ্ঞ ফল প্রসূ নয় এই শাস্ত্রীয় নির্দেশ তারা প্রকাশ করে না বাস্তবিক ভাবে সেই অপ্রাকৃত কার্যকলাপে কথা শ্রবণ কর ফল অনুভব করতে ফেরেছিলেন খাদ্য আহা কর ফল যেমন খাওয়ার সঙ্গে সঙ্গে অনুভব করা যায় তেমনি ভগবানের কথা শ্রবণ করা সুফল অনুভব করা যায় পারম আর্থিক উপলব্ধি এইভাবে ক্রিয়া করে নৈমেশ রণ্য ঋষির যজ্ঞাগ্নে ধূমের প্রভাবে বিশেষ খেয়েশ অনুভব করেছিলেন এবং সেই যজ্ঞের ফল সম্বন্ধে তারা সম্পূর্ণরূপে ক্ষিপ্ত হইয়াছিলেন ব্রহ্ম পুরাণে শ্রী বিষ্ণু শিখকে বলেছেন যে এই কলিযুগে মানুষ বিভিন্ন প্রকার কণ্ঠায় ফোনা হওয়ার ফলে সকাম কার্মা এবং মনোধর্ম প্রসূত জ্ঞানে অনার্থক প্রয়াস করবে কিন্তু তারা যখন ভগবৎ ভক্তিতে যুক্ত হবে তখন তার ফল নিশ্চিত এবং অবসম্ভাবী এবং সেই ফন্থা অনুসরণে কোনো শক্তির অপচয় না। অর্থাৎ ভগব্যথিত্য পয়স অথবা জড়তিখা লাভে প্রয়স কখন সফল হথে ফান জ্ঞানঞ্জনশা চুড়ি লীলি চঞ্জন তসম শ্রীগুড়ে নম শীচতন্যমোভী স্থপ জিন ভূতলে সয়ংকা মহ্যম দাতে সুপদানিকিগুড় শ্রীতমল শ্রীগুদ সাবজাত সহদন রঘুনতম সজীব সাধম সাবধূতম প্রজনসহিত্যর শি রাধা কৃষ্ণ পাংশন মলিতা শিবশান হে কৃষ্ণ করুনা সিধো দীন বন্ধো জগৎপথে কুপীশ কধা কামো তপন গৌরঙ্গী রাধে বৃন্দাবশ্বরী বৃষ ভাল দেবী প্রণমে পঞ্ছাভ্য গীতা সিংহেভ্যো বৈষ্ণবেমো নম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্তানিগার ধর শ্রীবাসি গোর্ভক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে বৈদিক সব্যতা কেন্দ্রবিন্দু এবং উদ্দেশ্য আছে যজ্ঞ যা দ্বারা ভগবান বিষ্ণু যজ্ঞপথি যজ্ঞেশ যজ্ঞভূগ সন্তুষ্ট হবে এবং ইনি যদি সন্তুষ্ট হন তাহলে সমস্ত লোক সন্তুষ্ট হবে বিশেষ করে যারা অবৈধভাবে চেষ্টা করে তাদের ইন্দ্রিয় সুখের জন্য যজ্ঞবিধি হচ্ছে একটা অনুষ্ঠান যা দ্বারা কর্মকাণ্ড আশক্ত লোকের চেষ্টা করতে পারে তাদের ইন্দ্রিয় তৃপ্তি পূর্ণ করা এবং সাথে সাথে ভগবানের আরাধনা করতে পারে তো কর্মী লোকের উদ্দেশ্য আছে ইন্দ্রিয় তৃপ্তি কিন্তু যজ্ঞ বিধি দ্বারা সেই ষিত ইচ্ছা শুদ্ধ হতে পারে কারণ যজ্ঞ হচ্ছে যজ্ঞর ভগবান বিষ্ণুর আরাধনা করা তো এইভাবে কর্মকাণ্ডীয় যজ্ঞ দ্বারা ভগবান বদ্ধজিদের সুযোগ দিচ্ছে যাতে তারা ধীরে ধীরে কলুষিত ইচ্ছাদল থেকে শুদ্ধ হতে পারে এবং তার শুদ্ধ ভক্তির রাজ্যে প্রবেশ করতে পারে মূর্খ লোকরা সেটা জানে না তারা মনে করে যে যজ্ঞ কর উদ্দেশ্য হচ্ছে আমাদের ইন্দ্রিয় তোষণ আর কিছু না এবং ভগবান আছেন কিন্তু ভগবানের একমাত্র দায়তা আছে আমাদের সমস্ত ভৌতিক ইচ্ছাগুলোর সাধন কর পূর্ণ কর তো কর্মখণ্ডে অনেক কার্মীজন এইভাবে যজ্ঞ করে এবং তাদের বিশেষ সৌভাগ্য যদি থাকে তারা ভগবানের শুদ্ধ ভক্তদের সংগতি পেয়ে বুঝতে পারে যে এই জড় জগতে কোনো রকম প্রকৃত সুখ হচ্ছে না নিজের অনুভূতিতেও সেই জ্ঞান লাভ করা যায় সেই উপলব্ধি লাভ করা যায় যে আমরা এই তো প্রয়াস করে ধুমধাম যজ্ঞ অনুষ্ঠান করি সুখ শান্তির লাভ করার জন্য। কিন্তু তবু আমাদের জীবনে অনেক রকম সংঘাস হয় ক্লেশ হয় এবং শাস্ত্র থেকে শুনলে যে জানা নাম, জানানাম মারা নাম, পুনরপি জানানি জঠরে সায়ানাম আশা করে তাদের জ্ঞানের উদয় হবে কি হয় তাদের ইচ্ছা পূর্ণ করার জন্যে তারা যজ্ঞ বিধি পালন করে তো করে আমরা চেষ্টা করতে পারি আমাদের ইচ্ছা গল্প পূর্ণ করতে কিন্তু আমরা যদি শাস্ত্র থেকে কথা শুনে যে পশুদের মতো আমরা যদি চেষ্টা করে ইচ্ছাগুলো পূর্ণ করতে তাহলে আমাদের ভবিষ্যৎ স্থিতি হবে পশু শরীর ধারণ কর তো সেই কথা শুনে আমাদের ভয় হাওড়েছে এবং শাস্ত্র থেকে এটাও আমরা শুনতে পারি যে পশুদের মতো ভোগ বিলাশ করে থেকে আর একটা সুযোগ আছে দেবতা মতো ভোগ বিলাশ করে তো আমরা যদি ভৌতিক ভোগ বিলাশ করতে চাই তাহলে আমরা কেন চেষ্টা করব না স্বর্গ যেতে স্বর্গ লোকে যেতে কারণ সেখানে তৈতম ভোগা স্বর্গলোকন বিশাল বিশাল ইন্দ্রিয় সুখ প্রাপ্ত হয় তো এইভাবে লোকদের যদি বিশ্বাস হয় শাস্ত্র উক্তিতে তো নিজের জীবনে ওই বৈদিক বিধিনিষেধ পালন করে যাতে তাদের পশুজন পতন হবে না এবং যাতে তারা স্বর্গলোকে যেতে পারবে সেখানে বিশাল ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য তো তাদের উদ্দেশ্য হচ্ছে যে আমি ভোগী হব এখন একটু তফস্য গ্রহণ করছি কিন্তু উদ্দেশ্য আছে যে বেদিক নিয়ম পালন করার থেকে পরে আমার বিশাল সুযোগ হবে ইন্দ্রিয় সুখ অনুভব করার জন্য কিন্তু শাস্ত্র থেকে শুনলে যে স্বর্গেয় দেবতাগণ খুব চিন্তা করে যে হয়তো অশ্বরিক গণ আমাদের আক্রমণ করবে এবং সেখানেও কারণ সেটা সারগালো কিন্তু সব বদ্ধজিব তো সেখানেও পরস্পর লোকদের মধ্যে মানে দেবতাগণের মধ্যে পরস্পর ঈর্ষা এবং হিংসা হয় এবং এই ও হয় যে আমি এখন সোমরাস মত ভোগ করছি এবং আপসদের সাথে নাচতে পারি কিন্তু কিছুদিন পরে আমার আবার পৃথিবীতে যেতে হবে এবং সেখানে আবার সংঘর্ষ করতে হবে আবার যজ্ঞবিধি পালন করতে হবে কি জন্য যাতে আমি আবার স্বর্গলোকে আসতে পারে। এবং অনেক রকম সুবিধা মধ্যে চিন্তিত হতে পারে। তো বুদ্ধিমান লোকেরা হরে কৃষ্ণ জয় প্রভুপা জয় প্রভুপা জয় প্রভুপা বুদ্ধিমান লোকেরা এই সব বিচার বিবেচনা করে বুঝতে পারে যে কিং সুখ আমারতে ধামিনাম কথায় আছে এই জড় ধাম আমরা সুখী হলেও জন্মাইশ্বর্য সুত্রী লাভ করা দ্বারা তো মৃত্যু মৃত্যু রূপী ভগবান আমাদের সব ধন সম্পত্তি বড় স্থিতি ইত্যাদি হরণ করে তো পুণ্য কার্মে ফল হচ্ছে জন্মাইশ্বর্য সুত্রী উচ্চ খুলে জন্মগ্রহণ করা ঐশ্বর্য ধন সম্পত্তি সম্পন্ন হওয়া জন্মাইশ্বর্য সুত উচ্চ শিক্ষিত হওয়া এবং শ্রীরূপবান হওয়া কিন্তু এই জড় জগতে মুখ্য লক্ষণ আছে যে দুঃখালয়াম দুই লক্ষণ দুঃখালয়াম অশাশ্বতম যে বিশাল সুখ অনুভব করলেও এই মানে স্বর্গলোকে এই জড় জগতের লক্ষণ আছে যে এই জায়গা এই জড় জগৎ দুঃখময় আছে তো বিশাল সুযোগ থাকলেও সুখের জন্য আমরা প্রকৃত সুখ অনুভব করতে পারি না স্বর্গেয় কারণ ভৌতিক সুখ কোন রকম সুখ হচ্ছে না সেটা শুধুমাত্র সুখে প্রতিবিম্ব এবং দুঃখ যা আছে সেটা বাস্তবে এই জড় জগতে ইন্দ্রদেবের সুখ সেটা ও অবাস্তবে সে তো সুখে প্রতিবিম্ব মাত্র কিন্তু দুঃখ যা আছে সেটা প্রকৃত এই জলজগে দুঃখময় আছে এবং দুঃখায়াম আশা এবং সক প্রকার সুখে সুবিধা যা জন্য আমরা এই প্রয়াস করি তো ফেললেও অনেক কষ্ট পরে সুবিধা পেলেও সেটা ঘনে আশা এইসব কথা বিবেচনা করে বুদ্ধিমান লোকের অর্থাৎ ব্রহ্মজিজ্ঞাসা প্রস্তুত হয় ব্রহ্মজিজ্ঞাস পরম সত্য সম্বন্ধে অনুসন্ধান করে তো ব্রহ্মা পরম সত্যের সম্বন্ধে অনুসন্ধান করলে কি যজ্ঞ বিধি বর্জন করা উচিত এই কারণে আমরা বুঝতে পেলাম যে ওই যজ্ঞ স্বর্গ লোকের যাওয়া যন্ত এই যজ্ঞ করা দরকার কারণ স্বর্গেও দুঃখ হয় তো ভালো হবে যজ্ঞ বিধি বর্জন করে সেটা অর্জুনের প্রস্তাব ছিল যেই যজ্ঞবিধি মনে যজ্ঞ করার জন্যে প্রথমে সধর্ম পালন করতে হবে ব্রাহ্মণ তো ব্রহ্ম ধর্ম পালন ব্রাহ্মণ দেহ ধর্ম পালন করে ক্ষত্রিয়া তো রাজ ধর্ম পালন করে বৈশ বৈশ পালন করে শুদ্র শূদ্র ধর্ম পালন করে এবং স্ত্রীগণ স্ত্রী ধর্ম পালন করে তো এইভাবে স্বধর্ম পালন করার থেকে যজ্ঞ যজ্ঞ করলে ফলিত হবে তো যজ্ঞবিধি পালন করা শুধুমাত্র যজ্ঞ করার সময় নয় কিন্তু তার আগে যাতে ওই যজ্ঞ যজ্ঞের সুফল হবে সেই জন্য ঠিকমতো সব বনাশ্রম ধর্ম বিধি পালন করতে হবে এই যজ্ঞ বিধি বৈদিক সভ্যতা কেন্দ্রবিন্দু আছে কিন্তু যজ্ঞ করার জন্য। প্রথমেই সকলে ঠিক মতো বনাশ্রম ধর্ম বিধিগুলো পালন করতে হবে তো একজন কর্মী যদি বুদ্ধিমান হয় বুঝতে পারে যে জন্মাইশ্বর্য শ্রীতে শ্রী প্রাপ্ত করার জন্যে যজ্ঞ করার দরকার না কিন্তু চার জন্যে যজ্ঞ বিধি বর্জন করা উচিত না ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন অনারসিত কারণ ফলাম এই প্রকার জ্ঞান যারা যজ্ঞবিধি বর্জন করে মনে করে যে আমরা স্বর্গে যেতে চাই না সেজন্য আমরা আর কোন যজ্ঞ করবো না কিন্তু শ্রীকৃষ্ণার্জুনকে বলেছেন যে যারা এইসব কথা বুঝতে পারে যে তবু শুধুমাত্র ধর্ম পালন করার জন্যে নিষ্কাম ভাবে যজ্ঞ করে সেই রকম জ্ঞানী তো তা কচিত ত্যাগি থেকে আরো অনেক ভালো তো যজ্ঞ করো হয় কর্মকাণ্ডে যজ্ঞ করো হয় জ্ঞান কাণ্ডে এবং বিশেষ করে যজ্ঞ কর হয় ভক্তি ধর্মে ভগবান বিষ্ণুর সন্তুষ্টি কর তো কর্মীজন যজ্ঞ করে এবং চেষ্ট করে ভগবানকে সন্তুষ্ট করা যাতে ভগবান সন্তুষ্ট হয় তাদের অনেক রকম ভৌতিক বর দিবে। কিন্তু নিষ্কাম ভক্তরা একই রকম যজ্ঞ করেন কিন্তু তাদের উদ্দেশ্য হচ্ছে ভগবানকে সন্তুষ্ট করা আর কিছু আমরা ভগবানকেই আমরা চেষ্টা করছি যজ্ঞ ধারা ভগবানকেই সন্তুষ্ট করা কিন্তু ভগবানের থেকে আমরা কিছু নিজে মায়ের ইন্দ্রিয় সুখে জন্য ভগবান ভগবানের থেকে আমরা কিছুই চাই না যা ইন্দ্রিয় সুখ সেই কোনো সুখ হচ্ছে না আমরা সব কিছু করি যাতে ভগবানের আপ্রাকৃত ইন্দ্রিয়গুলো সন্তুষ্ট হবে ঋষি কেই না ঋষিকেই সেই ব্যাণ ভক্তির উচিত এই তো ভক্তি তো কর্মী জ্ঞানী এবং ভক্ত সকলে উচিত ধর্ম আছে যজ্ঞ কর কিন্তু আ কি কী জন্ম করে এবং ভক্তরা কি জন্ম করে তার মধ্যে অনেক বড় সফত আছে অভক্তরা করে তাদের নিজে স্বার্থের জন্য কার্মীজন করে যাতে ভগবানের আশীর্বাদ তারা ভোগ করতে পারে এবং জ্ঞানেরা যজ্ঞ করে যাতে তারা ইন্দ্রিয় সুখ প্রয়াস থেকে মুক্ত হতে পারে এবং তারা নির্বিশেষ ব্রহ্মায় লীন হতে পারে কিন্তু শুদ্ধ অনাবিলা শূন্য ভক্তরা যজ্ঞ করে যাতে যজ্ঞ যজ্ঞ ভোগ ভগবান নারায়ণ সন্তুষ্ট হবে তো এই হচ্ছে यज्ञ विधि रहस्य नईमिशर अन्याषिरा युषान एर बुझते धूमे चारा और नागनी किचुबा जज्ञाग्नि चार धूम हम এবং ওই ধূম আমাদের ক্লেশ দিচ্ছে কিন্তু এ দ্বারা কি কলিত যুগ্রস্ত জীবের ক্লেশ থেকেই মুক্তি হবে সেইটা সন্দিগ্ধ ওই ঋষিরা লোকদের কল্যাণের জন্য একটা মহান যজ্ঞ অনুষ্ঠান করেছে কিন্তু তাদের সন্দেহ ছিল যে এ দ্বারা কারো কল্যাণ হবে কি না সেজন্য তারা থেকে জিজ্ঞেস করেছে কি রকম অনুষ্ঠানে দ্বারা এই কলি যুগে লোকদের প্রকৃত কল্যাণ হবে এবং উত্তর আছে যে কলি যুগে হরিনাম ছাড়া কোন যজ্ঞ বিধি সফল হবে না ফল হতে পারে ধুম। কিন্তু যজ্ঞের প্রকৃত ফল যে ভগবান সন্তুষ্ট হবে সেটা হবে না এই এইরকম হবন যজ্ঞ বিভস্ত করলে এই কলি যুগে তো তা কথিত ব্রাহ্মণ দেয়া কলুষিত ইন্দ্রিয় দেয় সন্তুষ্ট হবে কিন্তু ভগবান সন্তুষ্ট হবে না পূর্বকালে ব্রাহ্মণের যারা যজ্ঞে পুরোহিত ছিলেন তারা সুদ ভাবনা যুক্ত ছিলেন এবং সেই জন্য যজ্ঞ করতে হতে পেরেছেন যা দ্বারা ভগবান সন্তুষ্ট হতেন কিন্তু এই সব যুগে আছে। তারা শুধুমাত্র যজমানের থেকে দক্ষিণা চায় তো অন্তর্জামী ভগবান সেই সব বুঝতে পারেন এবং সেই জন্য তাদের কৃত্রিম যজ্ঞের উদ্দেশ্য পূর্ণ করে না এই জন্য এই এক শুধুমাত্র একরকম যজ্ঞ অনুমোদিত আছে শাস্ত্রের দ্বারা হরেণ নামা হরেন নাম হরেন নাম কেবলম খাশ্রেব না শ্রেব না শ্রেব চিরণ্যচার এই খলিকালে হরিনামের ছাড়া আর কোন যজ্ঞ আর কোন অনশস্ত্রবিধি সফল হতে পারে না জ্ঞান যোগ যজ্ঞ ধ্যান ইত্যাদি পূর্ণ হতে পারে না এই খলি যুগে আমরা যজ্ঞ অনুষ্ঠান করতে পারে নিজের প্রতিষ্ঠা স্থাপন করার জন্য না আমরা যোগা যোগাভ্যাস করতে পারি যাতে আমাদের শরীরে পুষ্টি হতে পারে কিন্তু ধর্ম অনুষ্ঠানে প্রকৃত ফল ভগবানকেই সন্তুষ্ট করা সে তো এই ফলি যুগেই শুধুমাত্র হরিনামের ধারা সম্ভব হয় তো এই কথা প্রচারে তো হত্যা হবে এই বাংলাদেশের লকেরা অনেকে এই কথা স্বীকার করে যে নাম ছাড়া অনযজ্ঞ অন অনপ্রকার যজ্ঞ অনপ্রকার ধার্মিক বিধি চলবে না সফল হবে না এই কলিযুগে অনাকে এই কথা স্বীকার করে কমপক্ষে মুখে স্বীকার করে কিন্তু কিভাবে ওই নাম যজ্ঞ করতে হবে এ প্রচার করা খুব দরকার আছে বৈষ্ণব সমাজে অনেকবার দেখা যায় বাংলাদেশে ফেসারী কেতনীয় ওই নাম যজ্ঞ করে সেইরকম নাম যজ্ঞ আষ্ট প্রহার চব্বিশ প্রহার নাম যজ্ঞ হয়তো শুধু নাম অপরাধে যজ্ঞ নাম হয় না পয়সা বিনিময়ে নাম হয় না নাম তো ক্রয়া জেনিস নাম হচ্ছেন যেই নাম সেই কৃষ্ণ তো ভগবান হচ্ছেন তার নাম এবং ঔষধি দ্বার ভগবানের কৃপা লাভ হয় না করে ভগবানের কৃপা লাভ করা যায় না তো নামে দ্বার সকলে সম্পূর্ণ মঙ্গল হয় কিন্তু নাম কিনা। কিভাবে নাম উচ্চারণ করা হয় শুধুমাত্র ঔষধে চালানা দ্বারা নাম হয় না অসাধু সঙ্গে ভাই নাম নাহি হয় বহরে বাইরে বটে তবু নাম নাহি হয় যদি আমরা শুদ্ধ কৃষ্ণ ভক্তদের মার্গ দর্শনে অনুসারে নাম উচ্চারণ করে তাদের উপদেশ আমরা যদি পালন না করি তাহলে নাম অক্ষর উচ্চারণ করলেও সেটা নাম হবে না সেটা নাম অপরাধ হবে আমরা যদি মনে করি যে আমি নাম জপ করতে পারি তার থেকে সব পাপ কলুষ থেকে আমরা মুক্ত হই সেই জন্য পাপের থেকে ভয় নাই আমরা পাপ কর্ম করব এবং পরে নাম করব এবং সেইভাবে পাপ থেকে মুক্ত হব তো সেইভাবে মনে করা বড় অপরাধ হয় কিন্তু লোকদের জ্ঞান নাই নাম আপরাধ কি লোকেরা শুনেছেন যে নামে দ্বারা আমাদের পরম মঙ্গল হবে কিন্তু নাম শুদ্ধ নাম এবং নাম অপরাধের মধ্যে কি পার্থক্য আছে তারা জানে না অপরাধে নাম নয়লেই পাই প্রেম ধন অপরাধ নামে প্রেম আমরা শীঘ্রই প্রেম ধন বর লাভ করতে পারি ভগবানের থেকে কিন্তু বহু জন্ম করে যদি শ্রবণকে তন্তভূত না পাই কৃষ্ণপদেই প্রেম ধন নাম অপরাধ করলে তো বহু অনেক জন্মে সেই রকম কৃত্রিম নাম জব করলেও তো প্রেম ফল হবে না সেইজন্য অনেক নাম নাম যজ্ঞ নাম জপ এইসব যা চলে বৈষ্ণব সমাজে বাংলাদেশে যা থেকে ফল হচ্ছে না এবং হারতে পারে না কারণ প্রকৃত নামে উচ্চারণ হয় না সেজন্য আমরা চেষ্টা করছি শুদ্ধ নাম শুদ্ধ কৃষ্ণ ভক্তি একবার অনেক করেন আগে হয়তো পঁচিশ বছর আগে আমি বাংলাদেশে ছিল এবং দৈব ক্রমে সাক্ষাৎ হল এক মহান নামে প্রচারকের সাথে প্রখা প্রচারক যার নাম অব্রত ছিল এই ব্রহ্মচারী এবং সেই ব্যক্তি আমাদের বলেন যে তোমরা বিদেশ থেকে এল ফেরে যাও সেখানেই নাম প্রচার কর এই দেশে অনেক নাম প্রচার চলছে আমি নাম প্রচার করি নাম ব্রত হয়ে আমি নাম প্রচার করি এই দেশে নামে মহিমা প্রচার করার দরকার তো আমরা উত্তর দিলাম যে এই দেশে নামে প্রচার হয়েছে কিন্তু শুদ্ধ নামে প্রচারে খুব ভাব আছে এবং সেই জন্য আপনার মতন মানুষ এত বড় ফন্ডিত হলেও আপনার যথেষ্ট জ্ঞান এবং সাহস নয় আপনার তথাকথিত শিষ্যদের এই উপদেশ দিতেই যে নামের সঙ্গে মাছ খাওয়া চলবে না সেই জন্য আপনার অনেক শিষ্য হলেও সবাই রক্ত খায় প্রতিদিন তো মুখে রক্ত আছে সেই সেই মুখ থেকে ভগবানের নাম নিঃশৃত হয় হয় না বৈষ্ণব সমাজের মধ্যে ইস্কনের প্রচার শুধু নিরামিষ আসি হতে সেটা আমাদের উদেশ্য নয় শুধু নিরামিষ নিরামিষি হাওয়া থেকে শুদ্ধ ভক্তি হয় না তো এই শুদ্ধ গৌরীয় প্রণালীতে শুদ্ধ গৌরীয় প্রণালী এবং অশুদ্ধ মাছ ভোজি প্রণালীতে কি চপথ আছে অথবা শুদ্ধ অপরাধ শূন্য গৌরীয় প্রণালীতে এবং অশুদ্ধ অপরাধ যুক্ত গৌরীয় প্রণালীতে কি পার্থক্য আছে পার্থক্য শুধুমাত্র নয় যে অপরাধযুক্ত তো তা কথিত ভক্তিরা মাঝবাজি আছে আমাদের প্রচা হচ্ছে না হরি Krishna বলো এবং niramishkan খান সেটা আমাদের প্রচার নয় আমাদের প্রচার হচ্ছে অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম তো মাছ খাওয়া সেটা একটু এই রকম ভক্তি বিঘ্ন কিন্তু চার চারা অনেক আছে সব রকম অন্ন করা অপরাধ হয় তো অনেকেই নিরামিষ ভৌজি আছে কিন্তু তাতে অনেক ভৌতিক ইচ্ছাগুলো আছে কিন্তু রূপক সামে প্রচা হচ্ছে অনাষিত শূন্য কামজ্ঞানা দাবৃতম আনুকূল্য কৃষ্ণানুশীলন ভক্তির উত্তম উত্তমা ভক্তি যা দ্বারা ভগবান সন্তুষ্ট হন তার কি লক্ষণ আছে মুখ্য লক্ষণ আছে যে শুদ্ধ ভক্তরা ভক্তি করে শুধুমাত্র ভগবানের সন্তুষ্টি করার জন্য এবং নিজে কাল্পনিক স্বার্থ কামেদার না জ্ঞানে দ্বার তার সেই রকম কোনো ইচ্ছা নেই তারা ভক্তি অনুষ্ঠান পালন করে শুধুমাত্র কৃষ্ণের প্রীতের জন্য অনুকূপ মানে শুধু শুধু ভক্তরা সব কিছু করে যা অনুকয় অনুকূল হয় কৃষ্ণে সন্তুষ্টের জন্য এবং যা প্রতিকূল হয় কৃষ্ণ ভক্তিতে সেই সব তারা বর্জন করে সেই জন্য তারা নিরামিষ আমিষহা খায় না কারণ শ্রীকৃষ্ণ বলেন ভদ্রং পুষ্পং ফলং তয়ং ইমে ভক্তা প্রয়চিত ভক্তি পাঠিত আস না আমি প্রায় ভক্তি সহিতে আমাকে যদি ফুল ফল জল পাতা ইত্যাদি আমাকে নিবেদন করবে আমি অবশ্যই সেগুলোও গ্রহণ করব তো শুদ্ধ কৃষ্ণ ভক্তরা শুধুমাত্র কৃষ্ণপ্রসাদ গ্রহণ করে শরীরের নিবাহা করার জন্য সেই জন্য তারা নিরামিষ আসে শুধুমাত্র শাখাহারি হাওয়া থেকে কেউ শুদ্ধ কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে না তো আমাদের প্রচার হচ্ছে নিরাপরাধে নাম নাও নিরাপরাধে কৃষ্ণ নাম প্রচার করার উচিত তো অপরাধ কি আছে অপরাধ হচ্ছে যা আর বিরুদ্ধে না আর বিপরীত মনে সব যে যেই শ্রীকৃষ্ণের অনুমোদিত নয় সেটা অপরাধ তো আমরা যদি বাইরে আরাধনা ভক্তি কার্য করি কিন্তু মনে মধ্যে অন্য অনাবিলাশ মনে শ্রীকৃষ্ণের সন্তুষ্টি চার যেকোনো অভিলাস, পোষণ করে তাহলে আমাদের ভক্তি शुद्ध होते नाम श्रवन करते श्रीमुख थे मिश्रित बात शास्त्र अभिन्न से श्रवण करते এইভাবেই কীর্তন পূর্ণ হয় শ্রবণ এবং কীর্তন উভয় করতে হবে আমরা যদি মুখে নাম করি কিন্তু শ্রবণ না করে কি জন্য নাম উচ্চারণ করা দরকার আছে যেই নাম সেই কৃষ্ণ কৃষ্ণ কে আছে এবং কি জন্য তার কমল চরণে পূর্ণা আত্মসমর্পণ করতে হবে এইসব কথা আমরা যদি না বুঝি না জান তাহলে নাম করলেও আমাদের কাল্পনিক ধারণা থাকবে কৃষ্ণ কে আছে কি জন্য তা নাম জপ করা উচিত সেজন্য যাতে আমাদের স্পষ্ট ধারণা থাকবে যাতে আমাদের নাম উচ্চারণ কৃষ্ণের জন্য হবে প্রকৃত কৃষ্ণের জন্য হবে কাল্পনিক কৃষ্ণের জন্য হবে না টিভি এ মহা টিভি মহাভারতে কৃষ্ণের জন্য হবে না না আমাদের কল্পিত ইন্দ্রিয় সুখে সুবিধা দেওয়ার জন্য কৃষ্ণ সেই কৃষ্ণ হবে না যাতে আমরা হরি কৃষ্ণ বলি এবং বুঝতে পারি যে কৃষ্ণ হচ্ছেন রাধা গোবিন্দু নন্দিনের গোবিন্দ যাতে আমরা এইসব বুঝতে পারি যাতে আমাদের নাম সেই অপ্রাকৃত মদন গোপালা সন্তুষ্টি জন্য হবে কেতনের সাথে শ্রবণ করতে হবে এইভাবে প্রকৃত নাম যজ্ঞ করা হয় অঞ্জতা সম্ভবত হয় না তো এই প্রচার করা দরকার আছে বাংলাদেশে বৈষ্ণব সমাজের মধ্যে এবং অবৈষ্ণব সমাজের মধ্যে কি প্রচার করতে হবে এই কি প্রচার অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ না কিন্তু কি জন্য নাম করা দরকার সেটা অনব অনবাবে প্রচার করতে হবে যাদের বিশ্বাস আছে নামে তাদের নিরাপরাধ অপরাধ শূন্য নামে মহিমা প্রচার করা দরকার আছে এবং যাদের বিশ্বাস নেই নামে তো নামে বিশ্বাস গড়ে তুলনার জন্য প্রচার করতে হবে কিন্তু অনেকেই নাস্টিক আছে নামে বিশ্বাস নাই। ভগবানে বিশ্বাস নাই তো অন্য অন্য লোককে অন অন ভাবে প্রচার করতে হবে কিন্তু প্রচারের চরম স্তর হচ্ছে সবাইকে বলতে সবাইকে এই স্তরে নিয়ে যেতে তো হরিনাম কর কৃষ্ণের সন্তুষ্টির জন্য হরে কৃষ্ণ এইখন বক্তৃতা রাখছি কোনো প্রশ্ন যদি থাকে হাত তুলুন এবং জিজ্ঞেস করুন কারো প্রশ্ন নেই এর অর্থ কি কেও আমার কথা বুঝিনি বুঝে কিন্তু মনে করে তার কোনো অর্থ হচ্ছে না নাকি না সবাই ওই সমস্য কথা করে সেই জন্য কোন প্রশ্ন হচ্ছে না। নাকি গুপ্ত প্রভু কিন্তু আপনার কিছু মন্তব্য আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরি রাম হরি রাম রাম রাম হরে হরে আশা করে আপনারা এই খুব উৎসাহী আছে নিরাপরাধে নাম করতে সেই জন্য আপনাদের কোনো প্রশ্ন খুব উৎসাহী আছে নাম করার জন্য হরে